সে বায়ুর শপথ যা ধুলাবালিকে উড়িয়ে থাকে शपथ से फेर ते जा बस्तुसा तुम प्रतिश्रुति देख নিশ্চিত সত্য আর কার্যাবলীর নিশ্চয় তোমরা সম্বন্ধে বিভিন্ন মত পোষণ করে থাকো क्तिकारीन गमरत जारा मूर्खदार मध्य शाहेदी गमर शाह তারা বিদ্রুপ হবে উপভোগ করো ফিতনা দেখুন নিজেদের সেই শাস্তির হ্যাঁ এটা তাই কুমতুমবিহীন যার জন্য তোমরা তাড়াহুড়া করতে মা আ তা হোম রব্যহম তাদের প্রতিবালক তাদেরকে যা প্রদান করবেন ইন্নাহুম, তার কানু ছিল অবল দালিকা এর পূর্বে মোহেন তারা নিশ্চয়ই তারা ছিল এর পূর্বে আর তাদের ধন মধ্যে হাক্কুন অংশ ছিল লিস্থী ওয়ালুন এবং অপ্রার্থী সকলেরই আর ভূপৃষ্ঠ রয়েছে আয়াত বহু নিদর্শন লীলমুহ কিন ইমানদার লোকদের জন্য ওয়াফি আং ফুসিকুম এবং তোমাদের নিজেদের মধ্যেও আফালা তো তবু রবুও কি তোমাদের দৃষ্টিগোচর হয় না রিজিক যেমন তোমাদের পরস্পরের কথাবার্তা বলা হাল আতাকা আপনার নিকট পৌঁছেছে কি অত্পর তাকে সালাম বললেন সালাম করলেন সালামন ইব্রাহিম আলহ সালাম বললেন সালাম ওম কারণ অপরিচিত লোক ই नीज चोले बी इजलिं ताजा, सम्मुखे ता रखल इब्राहिम अलारा खाचन ना क्यों তিনি বললেন আতহ ইতিমধ্যে তার বিবি হজরত সারা আলাই হিসালাম আলাইহ সালাম আসলেন ফি সরিম চিৎকার করতে করতে অতঃপর গাল চাপড়ে ও কলা বললেন তিনি আল হাকিম বড়ই প্রজ্ঞাময় আল আলীম মহা জ্ঞানী অব্রাহিম আলাইসালাম বলতে লাগলেন খামত বকুম তোমাদের মুখ্য উদ্দেশ্য কি আমরা প্রেরিত হয়েছি মাটির শক্ত ঢেলা যার উপর নির্দিষ্ট চিহ্ন রয়েছে ইন্দা রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ হতে লীল মুসরিফিন সীমালঙ্ঘনকারীদের জন্য সমস্ত মমিনদেরকে ফামত না ফলত আমি পাইনি ফিহা সেখানে গয় একটি গৃহব্যতীত অন্য কোনো গৃহ মিনাল মুসলিম মুসলমানদের অতারক না ফিহা کہ مد رہے جہاں پٹھال نکٹولت مبین ایک رکنی তখন সে তার সভা সদবৃন্দ সহকারে অবাধ্যতা প্রকাশ করলো কল এবং বলতে লাগলো এই ব্যক্তি জাদুকর অথবা পাগল না হুয়া জুনুদ আহু ফলে আমি তাকেও তার সৈন্য সামন্তকে ধরে ফানাবাজে না হুমফিলি ইয়ামে নদী নিক্ষেপ করলাম আহুয়া মলিম আর সে কাজী করেছিল তিরস্কারের কফি আদিন আর আদ সম্প্রদায়ের ঘটনার মধ্যে উপদেশ রয়েছে ইদ আর সানা আলাইহিম যখন আমি তাদের উপর প্রেরণ করলাম আকিম মা অঞ্জাবায়ুসাইন আতাত যার উপর দিয়ে প্রবাহিত হতো তাকে এমন করে ছাড়ত কার রিম যেমন কোনো বস্তু চূন্য বিচুন্ন হয়ে যায় ওয়ফি সামুদা আর সামুদ সম্প্রদায়ের ঘটনার মধ্যে উপদেশ রয়েছে ইদ ফল আলাহ যখন তাদেরকে বলা হল আরও কিছুদিন উপভোগ করে নাও আন আমরি আমিহীন তথাপি তারা শ্রিয় প্রতিপালকের নির্দেশ অমান্য করল তাহত ফলে আজাব তাদেরকে পাকড়াও করল ওয়াহ গুরুন এবং তা তারা তা দেখছিল এবং অবস্থায় হয়েছিল তারা বড়ই অবাধ্য সম্প্রদায় ছিল আর আমি আসমানকে নিজ কুদরতের সৃষ্টি করেছি আর আমি বিশাল ক্ষমতাশালীন ফলত আমি কেমন উত্তম বিস্তারকারী করলে সাইয়েন আর প্রত্যেক বস্তু ফলাক আমি সৃষ্টি করেছি যাও যাযনি দুই দুই প্রকারের যেন তোমরা উপলব্ধি করতে পারো সুতরাং তাদেরকে বলে দিন তোমরা আল্লাহরই দিকে ধাবিত হও। হাও এন্ম আমি তোমাদের জন্য মিনহু আল্লাহ হতে নাদম প্রকাশ্য ভয় প্রদর্শনকারী তাজা আলু আর স্থির করো না মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহ না অন্য উপাস্য এলাকুম মিনহু নাদিও রম্য বিন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ হতে প্রকাশ্য ভয় প্রদর্শনকারী কেদালিকা এরূপ ভাবেই মা আতা আগমন করেননি আল্লাহ এদের পূর্বে যারা অতীত হয়েছে তারা কি অন্যকে তারিও সিহত করে আসছিল বাল বরং তারা সকলেই অমন্ত অবাধ্য পরায়ণ লোক পাতাওয়াল অতএব আপনি তাদের থেকে ভ্রক্ষেপ করবেন না যেহেতু আপনার উপদেশ দেওয়া তাং মহমিন ইমানদার গণকে সুফল প্রদান করবে আর আমি এজন্য সৃষ্টি করেছি আল জিন ও মানুষকে ইল্লা বদন যেন তারা আমারই ইবাদত করে মা উরিদিন আমি তোমাদের নিকট রিজিক দেওয়ার আবেদন করি না যে তারা আমাকে শক্তিশালী অত্যন্ত ক্ষমতাবানো এই জালিমদেরও রয়েছে জুনুবান শাস্তির পালা মিথলা জুনুবিয়াসিহীন যেমন তাদের পূর্ববর্তী সহ धर्मी आजबारे ना करोटा बड़े सर्वनाश ना काफेम से दिन आगमने जार प्रतिश्रुति तक दे